मानवतार समाधान ما ايك ما عرفت الله ربي كل وحو وكل الله ربي السلام الله وبركاته سبحان الله وبحمده ان من شرور انفسنا ومن سيئات اعمالنا من الله فلا مضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريكا في الملك وخلق كل شيء فقدره تقديرًا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাপাকের সমস্ত প্রশংসা জি আল্লাহ পাক রবুল আলমিন বরকুতময় যিনি আল কোরআন করিম নাজিল করেছেন এবং তা দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ পাক সঠিক পথ দেখিয়েছেন সঠিক পথে চলার তৌফিক দান করেছেন সালাত এবং সালাম নাজরফি ও রসুল সাল্লাহি সালামের ওপর যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী ও রসুল যার পরে কোনো নবী রসুল আসবে না আজকে তফসিল হবে আমাদের সুরা আলফুর কান থেকে সোরাইফুর খান নবী সাল্লা সাল্লামের মক্কী জীবনে নাজুল হয়েছে আর বিশেষ করে মক্কী জীবনের মধ্যম যুগে নাজল হয়েছে যেই সময় রাসেল সাল্লি আসলামের ওপর জুল মত্যাচার চলছিলো এবং দিন ইসলাম সম্পর্কে পরাণে করিম সম্পর্কে কাফেররা সন্দেহ সংশয় সৃষ্টি করতে চাইছিল রাসোর সাল্লা সম্পর্কে কখনো জাদুকর কখনও গণ কখনও কবি এসব কথাবার্তা বলত ওই সব সংশয়ের জবাব দেওয়া হয়েছে এবং আকিদার বিষয়গুলি যেগুলি দিনের মৌলিক বিষয় বিশ্বাসের দিক সেগুলি এই সুরায় তুলে ধরা হয়েছে শুরু করি আমরা তফসির এই সুরার আল্লাপাকের সাদ করেছেন তাবারাকজাল আল ফুরকান বরকতময় সেই সত্তা সেই জাত যিনি আলফুরকান নাজল করেছেন কোরআনে কেরিমের অপর একটি নাম আলফুর কান ফার্ক মানে পার্থক্য সেখান থেকে ফুরকান কোরআনকে আলফুর খান এই জন্য বলা হয় যে কোরআনে করিম মানব জন্য হক এবং বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে ভালো এবং মন্দের মাঝে নেকি এবং গুনহার মাঝে পার্থক্য করে দিয়েছে পার্থক্যকে সুস্পষ্ট করে দিয়েছে কারোপর অস্পষ্টতা থাকবে না যদি কোরআনে করিম ঠিকভাবে চর্চা করে কোরআনে করিমের অর্থ বুঝে কোরআনে করিম নিয়ে গভীরভাবে চিন্তা করে তাহলে কখনো সেই ব্যক্তি পথভ্রষ্ট থাকতে পারে না হক বাতিলের মাঝে পার্থক্য করে নিতে পারবে আল্লাহ পাক বলছেন যে বরকতমাই সেই সত্তা যেন আলফুর কান নাজল করেছেন আলা আবদেহি তার বান্দার উপর তার বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা কিন্তু তিনি আল্লাহ পাকের বান্দা দাস আর বান্দা দাস কোনো দিন মনিবের মালিকের সমকক্ষ সমতুল্য বা তার গুণ তার মধ্যে থাকতে পারে না आलमुल गाँव्ला सबक करें सबकि सबकिय मालिकाना एकमत आल्ला पा सूतरांग नबी मुख्तार एक क्यों मुख्तार एक की कथा कख होते नबी के आल्ला पा बंदा आख्य करीम चार आयत ये सुरार शुरूते ही আর সুরে বনি ইসরাইলে ইসরা মেরাজের ঘটনা আল্লাহাক উল্লেখ করতে গিয়ে সুভায়ান আল্লাহ আসরা বেআই সেখানে এই রকমই সুরাজি নেই আল্লাহাক রব্বুল আলমিন এইভাবে নবীকে বান্দা বলেছেন আমরাও কালমাই শাহাদাতে যে সাক্ষ্য প্রদান করি তাতে বলি ও আশা দোয়ান্না মুহাম্মদ আবদহু আর যিনি বান্দা তিনি কখনো আল্লাহ শরিক হতে পারেন না এতটুকু জানলেই মুসলিমরা তৌহিদ থেকে বিচ্যুত হইতো না মুসলিম আবার শির করবে এটা কখন হইতে পারে না কিন্তু ইসলাম সম্পর্কে না কোনো লেখাপড়া করে না কোরআনের সাথে তাদের সম্পর্কই আছে আল্লাপাক বলছেন নবীর ওপর কোরআন এই জন্য নাজেল করেছে আলামিনা নজিরা যাতে করে বিশ্বজাহানের জন্য তিনি সতর্ককারী হতে পারেন বিশ্বজাহানের জন্য আল্লাহ পাক বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে নবী সালসালাম সারা বিশ্বজাহানের জন্য এসছেন বিশ্বজাহানের মধ্যে সমস্ত মানুষের জন্য আর সমস্ত জিনদের জন্য তাদের ওপর শরীয়তের দায়িত্ব আল্লাপাক ন্যস্ত করেছেন পক্ষান্তর অন্য নবীরা বিশেষ গোত্রের জন্য এসছে নবীশ আসলামের বৈশিষ্ট্য হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং প্রত্যেক মানুষ যার কাছে নবীর দাওয়াত পৌঁছিবে কোরআন কেরিমের কথা পৌঁছবে তার জন্য আবশ্যক যে সেই ব্যক্তি কোরআনির বিধানকে সাদরে গ্রহণ করবে গেলে মেয়ে তাই এবার শাহাদ দেবে আর না হলে তার কোনো মুক্তি নেই আল্লাহ পাক আগের দিনগুলিকে রহিত করে দিয়েছেন যতই ভালো কাজ করুক সেই দিনগুলির মাধ্যমে আল্লাহ পাক কবুল করবেন না অমাইয়া তাকে গাইর আলী ইসলামে দিন দিন ইসলাম ছাড়া অন্য পথ অবলম্বন করে যদি সন্তুষ্টি আল্লাহর ফালাইকবালাম ও কখন আল্লাহ কবুল করবেন না ও হফিল আেরতমাল খাসারী পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আল্লাহ আহমুল কুসামাওয়াতার আসমান জমিনের রাজত্ব তার হাতেই ওয়ালামিয়েদ ওয়ালাদান পাকের হাতে আসমান জমির রাজত্ব এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি যেমন আরব মুশরিকেরা বলতো ফেরেস্তার আল্লাহর মেয়ে আল্লাহ সন্তান গ্রহণ করেননি ওয়ালামিয়াকুল্লাহ শরিক মুলকে আর তার রাজত্বে তার কোনো শরীর পার্টনার নেই ওয়া খালাকুল্লা সেই প্রত্যেক বস্তুকে তিনি একমতর সৃষ্টি করেছেন ফাঁকাদ্দা অতপার সেগুলিকে যথাযথভাবে সুপরিমিত করেছেন আয়ু নির্ধারিত করেছেন রেজেক ভাগ্য কোথায় বাল্য জীবন কোথায় বড় কোথায় মত হ্যাঁ কী কাজ করবে কতটা শিক্ষা কি অন্যান্য প্রাণী মখলুকাত সম্পর্কে প্রত্যেকের আল্লাহ ফখরুল আলমিন সময় নির্ধারিত করেছেন সব কিছু নির্ধারিত করেছেন সুপরিমিত করার অর্থ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে লাইক লকুনা সাহিয়া কিন্তু এরা তো কিছুই পয়দা করতে পারে না অহম ইকুন বরং এদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন এদেরকে অকুন আলিয়ান আর তারা নিজেরও ক্ষতি সাধন করতে পারে না ওয়ালা না নিজের উপকার করতে পারে এমনটাও না যেখানে নিজের উপকার করতে পারে না তো এসব দেবদেবী এসব কবর মাজার এসব উপাস্য কি করে তোমাদের উপকার করতে পারে ওয়ালা কোন মাওত ওলা হায়াত ওয়ালা নসুরা আর তারা কারো মৃত্যুর মালিক না কারো প্রাণের মালিক যে কাউকে জন্ম দিতে পারে কাউকে মেরে দিতে পারে ওয়ালা নসুরা আর না পুনরুত্থানের মালিক যে উঠিয়ে দেবো কবর থেকে তারও মালিক নয় নিজেই এটাকে রচনা করেছে আনাহু আর অন্য জাতিরা তার এই কাজে সাহায্য করেছে মোহাম্মদ তো বেশি লেখাপড়া নয় তো এটা ইয়াহুদি খ্রিস্টানদের কাছে যাদের মধ্যে পণ্ডিতরা রয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিয়েছে এটা মানবরচিত আল্লাহর কোন নাজের কি তো বিধান নয় এই কাফেররা বলত ফাকাদ ফকাদুলা ওয়ুরা তারা এই রকমের জুল করেছে এবং মিথ্যা কথা বলেছে মিথ্যার আশ্রয় নিয়েছে ওয়কাল এবং এই কাফেররা বলেছে আসাতুরুলাউআলিন এই কোরআনে যেসব ঘটনা বলি বর্ণনা করা হইত প্রাচীন যুগের এগুলোকে তারা বলেছে যে এগুলি প্রাচীন যুগের উপকথা এসব উপন্যাস কাল্পনিক কথা এই এইরকম ভবিষ্যৎ বাণী বলা হয় শুধু গাল গল্প সন্ধ্যা তাকে তা শোনানো হচ্ছে জিব্রাইল আসছে আর ওয়াহি হচ্ছে এসব কথা মানতে প্রস্তুত নয় কাফেররা কলহ বলে দা আনজালাহ আলমরাফ ইসলাম আসমান জমিনে যিনি গোপনীয় কথা জানেন তিনি এই কোরআন নাজেল করেছেন আল্লাহ প্রদত্তা নিশ্চয় আল্লাহ খাবার খায়। রসুল আবার খাবার খাই শিফিল আসওয়ার হাট বাজারে চলাফেরা করে আমাদের মতই এ কি করে রসুল হইতে পারে তাহলে তাদের ধারণা যে রসুল মানে অন্য কিছু হবে আর এইরকম যদি কেউ বলে যে রসুল আবার মাটির কি করে তৈরি হইতে পারে সাথে ফেরস্তা থাকতো আর সাপোর্ট করতো বলতো নবী কিন্তু এ নবী কথা বলতো তা মেনে নিতামাজ ইরা আর তার সাথে সাথে সেই ফেরিস্তাও সতর্ককারী হতোলকা এলে কানজুন অথবা তার উপর दिए देवा बाग के धन भंडार दिए धन्यवाह अथवाग बगीचा होनेगान मालिक हतो धनाढ़लमी नाहान मक्कर आशे पशे देखो जो मोहम्मद खाच् तक विश्वास करतम मक्कर आशेपाशे मुरभूमित बागान तर मानी सत्य नबी आकाल जालेमारा तबुना तुम्हारा मानियो ना तुम मान ये तो एक जदुकृत मानुष जदू ले गाँव क्यों जदू कर আল্লা বলছেন দেখো কে ফজর সাল কেমন তোমার এরা উপমা পেশ করছে একবার জাদুকর বলছে আর একবার গনক বলছে আরেকবার মজনুন পাগল বলছে আর একবার কবি বলছে ফজাল্লু সুতরাং এরা পথভ্রষ্ট হয়েছে ফালা সবিলা কখনো এরা সঠিক রাস্তা পাবে না আবু জাহাল আবুল্লাহা আর এই নেতারা তবে তোমায় সেই সত্তা যিনি চাইলে হে তোমার জন্য এর চাইতে ভালো সৃষ্টি করে দিতেন যাই বলছে ভালো আল্লাহ দিয়ে দিতেন হতো আজ আল্লাহ কসুরা আর আল্লাহাক তোমার জন্য প্রাসাদ রাজি সৃষ্টি করে দিতেন তৈরি করে দিতেন প্রাসাদে বাস করতেন আল্লাহ পারতেন আল্লাপাক করেনি তাদের মধ্য থেকে চলাফেরা করবে তাদের মাঝে থাকবে তাদেরকে সত্য দিনের দাওয়াত মনে আলোচনার দিকে আমরা ফিরে আসছি হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত কিন্তু দুর্ভাগ্য বসত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজ গাফিলতি ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগির কেন গ্রহণ করব যে সময়টুকু আমরা পাব কারণ আমরা জানি না যে আমার মৃত্যু দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 चालनारण सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदल तुनार शुन, आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित कित बलूल माराम मीन आदिल्ला तिल अहकाम यमे दर्शे हादिसर सुव्यवस्था करकल के शार जमे সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিলের দিকে সুরাফুর খানের আয়াত নম্বর ভারতে মহান আল্লাহ ইরশাদ করছেন ইদা রা আত্মাকানি তাগাইফিরা জাহান্নাম পাক তৈরি করে রেখেছেন মিথ্যাবাদীদের জন্য যারা আল্লাহ পরকালকে মিথ্যা মনে করেছে কোরআনকে মানবরচিত মনে করেছে মিথ্যা মনে করেছে যারা আল্লাহর দিনের বাস্তবায়ন করেনি এরাকে জাহান্নামে জ্বলন্ত আগুন নিক্ষেপ করা হবে জাহান্নামের কাছাকাছি যখন যাবে এ যারা আথো মেমা বাই যখন দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখতে পাবে জাহান্নাম দেখবে তাদেরকে যে আসছে আমার দল এদেরকে আমি ভক্ষণ করব করবো জ্বালাবো সামিউল আহা তারা এই জাহান্নামেরা শুনতে পাবে এই জাহান্নামের ক্রোধের গর্জন তাকাইয়ুদ রাগে জাহান্নামের গর্জন হবে শুনতে পাবে আগে থেকে গর্জন তর্জন ওয়াজাফিরা এবং হংকার শুনতে পাবে যদি মরে যেতাম হাই মরে যেতাম মত কে সুবুর মানে ধ্বংস নিজের ধ্বংস কে ডাকবে মতের কামনা করবে আল্লাহাব তখন বলবেন ওয়াহেদা আজকে একটা মৃত্যু দেখে লাভ আছে একটা মৃত্যু ডাকিও না ও সবুরানা বহু মৃত্যুকে ডাকো একটি মত আর আসবে না মত শেষ করে দেওয়া হয়েছে। এখন জ্বলতেই থাকবে চিরকালের জন্য পাক বলে খায়রুন আম আল্লাপাক আমি জাহান নামের শাস্তি এই দুর্ভোগ এটা ভালো নাকি তোমাদের জন্য স্থায়ী জান্নাত ভালো যে জান্নাতের দিকে রসুল সাহেব তোমাদেরকে ডাকছেন আল্লাতি ওয়দাল মত্তাকুন যার ওয়াদা করা হয়েছে আল্লাহ বিরুদের সাথে তাহলে জান্নাতের ওয়াদা আল্লাহ শুধু মুসলিমদের সাথে করেন নাই মুসলিম হইলি হয়ে গেল জান্নাতের ওয়াদা মমিন দাবি করলেন জন্মসূত্রে মুসলিম আবাস হয়ে গেল না জান্নাত বরাদ্দ না আপনাদের জন্য জান্নাতের জন্য শর্ত হচ্ছে যে মুত্তা কি হইতে হবে অয়েদ মু এখানে আল্লাহ বলছেন অয়েদ আল মুত্তাকুন বহু আয়াত এরকম রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ ভিহুদের জন্য যারা সংযত পাপ মুক্ত থাকার যাদের মধ্যে চাহিদা ছিল গুণা থেকে বেঁচে থাকুক অন্যায় থেকে বেঁচে থাকুক পাপ থেকে বেঁচে থাকুক আল্লাহর হক নষ্ট করবো না মানুষের হক নষ্ট করবো না কানাত মাসিরা তাদের জন্য বদলা রয়েছে এবং প্রত্যাবর্তনী স্থল লহম ফিহা মায়া শাউন এই জান্নাতিদের জন্য যা সেখানে চাইবে তাই থাকবে খালেদই না সেখানে চিরকাল থাকবে কানা আলাহ রেকা মাসুলা হে নবী তোমার রবের এই হচ্ছে দায়িত্ব যে দায়িত্ব আল্লাহ পাকে নিয়েছে না ওয়া মাহ সরহমাম ইহ সেই দিনকে শরণ করো যেদিন আল্লাপাক তাদেরকে সমবেত করবেন আর যা কিছুর তারা পুজো করতো তাদেরকেও আল্লাহ সমবেত করবেন পাথর মাটি কবর মাজদার যা কিছুর পুজো করেছে গাছপালা আল্লাপাক সেগুলিকে একত্রিত করবেন আর এমন মানুষ এমন জিন যারা পুজোর উপর সন্তুষ্ট থেকেছে এদেরকেও আল্লাহ পাক একত্রিত করবেন আর সবগুলিকে জাহান নামে নিক্ষেপ করবেন যাদের পুজো হয়েছে যাদের উপাসনা করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে আর যারা এই পুজো করেছে তাদেরকে নামে নিক্ষেপ করার আগে পথভ্রষ্ট করেছিল পথভ্রষ্ট হয়েছে তারা যদি সৎকর্মশীল থেকে থাকে তারা বলবে সুভান পাক পবিত্র আমাদের জন্য কখনো সমিচিন নয় আমাদের অধিকারী নয় যে মিন আন্নাত বাদ দিয়ে আমরা কোনোষক গ্রহণ করব না এসব করিনি আমরাই তো তোমার এবাদত বন্দি করেছি ওয়ালাকিহ আবাহ তবে তুমি এদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছিলে এদের পূর্ব ভোগ বিলাসের সামগ্রী দিয়েছে হাত্তা নাসুজ জিকরা ভোগ বিলাসে পড়ে গিয়ে এরা তোমার উপদেশকে উপেক্ষা করেছিল ভুলেই গেছিল কখনো কোরআনের কথা তৌহিদের কথা সঠিক দিনের কথা পেটের পূজা চলেছে কবর মাজারের বিনা পুঁজির ব্যবসা চলেছে লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করতে হয় না আর তারা আল্লাহর দিনকে তৌহিদ কে সন্ন্যতকে রেস ভুলে গেছে যে কোরআনের পাইগাম কি ওয়াকানু কৌম্বুরা সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে আজকে জাহান নামের ইন্ধন এই জন্য এরা হচ্ছে যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্যায় তাদেরকে বলেন দেখো তোমরা যা বলছ যে এরা আমাদেরকে বলেছে তো এরা তো অস্বীকার করছে তোমাদেরকে তো মিথ্যা সাব্যস্ত করে দিল এরা বেমাতা কলোন তোমাদের কথা ব্যাপারে ফামাত আস্তি ওনা সারফান সুতরাং এই আল্লাহর আজাবকে তোমরা ফিরাতে পারবে না পলানাসরা আর কোনো সাহায্য করতে পারবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না অমাইয়াজ তোমাদের মধ্যে যেই জুল করবে সে সিরকের জুল হোক আর অন্য কোনো জুল অত্যাচার হোক আল্লাহর হকের ক্ষেত্রে জুলম হোক আর মানুষের ওপর অত্যাচার হোক নজিফা যাবান কবিরা তাহলে তাকে মহাশাস্তির আসাদন করাবো অমা আর কাবুল্লা কমাল মুরসালীন আল্লাহাক বলছেন দেখো রসুল আসমান থেকে নেমে আসে না আর রসুল এমন হয় না যে পানাহারও করবে না আর হাটে বাজারে ঘুরবে না তার নিদ্রারও প্রয়োজন নেই না এমন হয় না হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি ইল্লা ইম্লাই আ তারা সকলেই খাবার খেত ওয়াম সুন ফিল আসওয় আর সকলে হাটে বাজারে চলাফেরা করতো তাদের প্রয়োজন ছিল ওয়াজ আল্লাহ ফিতনা তোমাদের এককে অপরের জন্য পরীক্ষার কারণ করেছি আল্লাহ এই পৃথিবীতে একজনকে আরেকজনকে দিয়ে পরীক্ষা করেন মালল কি মালল না শোন্লো কি শোন্লো না আবার অনেক সময় পরীক্ষার কারণ আপনাকে বিভ্রান্ত করছে আপনার বিবেক নেই যে আপনাকে ভালো কথা বলছে না মন্দ কথা বলছে আপনাকে গাঁজা ধরিয়ে দিল আপনার বন্ধু আর ধরে নিলেন আপনাকে আপনাকে একটা কোনো যুবতীর নম্বর দিয়ে দিলো আর আপনি কন্ট্যাক্ট করা শুরু করলেন প্রেম আলাপ শুরু করলেন আপনার বিবেক নেই সেটা যদি আপনার বোন হইতো আলাপাক একজনকে আরেকজনকে দিয়ে পরীক্ষায় ফেলে থাকেন এর ব্যাপক অর্থ আতাশ বেরুন সুতরাং তোমরা কি ধৈর্য ধারণ করবে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ হচ্ছে তিন প্রকার সময় নষ্ট করছিস অনেক বেদিনরা বলে বেদিন মুসলিম ছেলেরা বলে কত ভ্রষ্ট তাহলে সেখানে আপনাকে সজাগ হইতে হবে ধৈর্য ধরতে হবে মানে দিনের উপর অটল থাকতে হবে এ হচ্ছে দ্বিতীয় ধৈর্য ধারণ আর ধৈর্য ধারণ হচ্ছে গোনাহা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ প্রলোভন পেলেন সুবিধা পেলেন নির্জনতায় এখন কেউ দেখছেন না বাড়ি থেকে অনেক দূরে আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না বাড়ি কলকাতা চলে এসছে দিল্লি বাড়ি ঢাকা চলে আরেক দেশে ভারতে সুতরাং এখানে এসে যদি পতিতাল এ ঢুক কেউ তো দেখতে পাবে না যেমন কিছু মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার এলাকায় তো সিনেমা দেখবে না কিন্তু দূরে অন্য শহরে গিয়ে সিনেমায় ঢুকে পড়ল ধৈর্য ধারণ করলো না দিনের ওপর অটলতা অবলম্ব করলো না ধৈর্য তাহলে তিন প্রকার বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো নিরে ভালো চান্স পেয়ে গেছো একজন যুবতী আর কেউ নেই তারপরেও ধৈর্য ধারণ করো যেমন ইউসুফ ধৈর্য ধারণ করেছেন জেল সাত বছরের প্রাধান্য দিয়েছেন কিন্তু অবৈধ স্পর্শ করেননি আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন ওয়াকালী কাহনাউল্লা আলীনালা তো নারা রব্বানা যারা পরকালে বিশ্বাসী নয় তারা বলতো কাফেররা বলতো লাউল্লা আলীনাল যদি নবী আল্লাহ পাঠাবেন আল্লাহ ফেরেস্তা কেন পাঠালেন না আউ নারা রব্বানা অথবা আমরা সরাসরি আল্লাহকে একবার দেখেই নিতাম ভালো করে বিশ্বাস করতাম কাদ ইস্তাক বা রুফি আনফু সেহিম আল্লাহ বলছেন তাদের মনে অহংকার রয়েছে অহংকার রয়েছে সেই জন্য নবীকে মানতে চাই না ও আতা কবিরা আর তারাই বড়ই অবাধ্যতায় মেতে উঠেছে যেই দিন তারা ফেরিস্তাদেরকে দেখবে মতের পূর্বে মুহূর্তে আজাবের ফেরিস্তা দেখবে পাপিষ্টরা আর কেয়ামতের দিনে বিচার দিবসে ফেরিস্তাদেরকে দেখবে লাবুসরা ইয়মাদ মুজরে মিন সেই দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই দুঃসংবাদ সর্বনাশ এবং তারা বলবে বিচার দিবসে যখন আজাব শাস্তি দেখে নিবে উপায় নেই তখন বলবে রক্ষা করো রক্ষা করো বাঁচাও বাঁচাও আর কেউ কেউ বলেছে মানে ফেরেস তারা বলবে ফেরেস তার দেখো তোমাদের কোনো সুসংবাদ নেই হতভাগা আল্লাহর দিন মাননি আল্লাহর রসুলকে মাননি আল্লাহ পরকালে বিশ্বাসী হওনি তাহলে ফেরেস তারা কী বলবে হিজরাম্মানে বঞ্চনা আর বঞ্চনা তোমাদের জন্য বঞ্চনা আর বঞ্চনা ভাগ্য খারাপ তোমাদের ওয়াকাদা এলামা আমেলুমিন আমলিন আল্লাহা বলছে যা কিছু তারা পৃথিবীতে সৎকর্ম করেছিল সেগুলিকে আমি লক্ষ্য করব। সেগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকনা করে উড়িয়ে দেব। এই আয়াত ওই রকমই যে আয়াতে মরিচিকা বলা হয়েছে যে কাফেরদের আমল মরিচিকার মতো শিরক করে কুফরিও করে ইসলাম থেকে বহিষ্কৃত আর কিছু ভালো কাজ করে মাতা পিতার সেবা ভাই বোন মানুষ করলো অ্যাতিম বিধবাকে দেখাশোনা করে জনকল্যাণমূলক কাজ করে রাস্তাঘাট তৈরি করে ইত্যাদি ভালো কাজ করে দেশবাসীর কল্যাণ করে গঠনমূলক কাজ করে ভালো কাজ অনেক করেছে দুনিয়া আল্লাহ দিয়ে দিচ্ছেন আখেরাতে আল্লাহ বলছেন তাদের এই ভালো কর্মগুলিকে আমি বিক্ষিপ্ত ধুলিকণার মতো করে নিশ্চিন্ন করে দেব को किनाता जो आम फल पार्जन इखल्स तौहिद आल्लर एकत प्रथम शर्त द्वित शर्त हो रस उल्लाम अनुसरण भित होते नबीर तरीकाई होते एक आल्लर इबादत होते और एक नबीर तरीक होते तरिका विभिन्न हेले होनाल्लातुष्ट करार् कि क्या कर लेना এ হচ্ছে আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত সবসময় মনে রাখবেন আল্লাপাক তারপর বলছেন আসাবুল জান্নাতি অমাইজিন খায়রু মুস্তাকাররা সেই দিন জান্নাতিরা বড়ই উত্তম বাসস্থানে থাকবে ও আহসান মাকিলা মাকিল আর তাদের বিশ্রামস্থল বড়ই উৎকৃষ্ট হবে ও এম তাসুসামা ও বেল গাম আর যেইদিন আসমান মেঘমালা কিনে ফেটে উঠবে পৃথিবী ধ্বংস হবে আসমান ধ্বংস হবে ও নুজিল আলমালায় তানজিল আর ফেরেজ তাদেরকে ধীরে ধীরে নামিয়ে দেওয়া হবে ধ্বংস আল্লাহ রহমান বলছেন সার্বভৌমত্ব সবকিছুর মালিকানা একমাত্র রহমান দয়াবানের জন্য হবে যিনি চির সত্য ওয়াকানা ইয়মান আল আল আসির আর সেই দিন কাফেরদের জন্য বড় কঠিন দিন হবে আল্লাহ ফাকবুল আলম যান আমাদেরকে ইমানের অবস্থায় রাখেন আর ইমানের অবস্থায় যেন আমাদের মৃত্যু দান করেন কালীমাতা ইবার শাহাদাতের তৌফিক যেন দান করেন মতের পূর্বে আল্লাপাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফির দোষ দান করেন কেয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আমাদের যেন রক্ষা করেন সুফে হানা রব্বেকার আসেফুন ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বি আলম البشر حياتي ملأضاء الله دربي يا لسعدي وهناي يا لفوزي وعناي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ الله ربي حلو حلو حلو, حلو حياتي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 BIC কোড IBOBZB22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv pstv মানবতার সমাধান шейখ মুসলেহউদ্দিন কারণ আল্লাহু ওয়াহদাল্লাহু আশরিকাল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই গ্রা কোন সন্দেহ নেই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লা পাঠিয়েছেন হেদায়তের জন্য बल्ला जमुम जीवन के आलोकित देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरान प्रति सोमवार मंगलवार रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नेशलाय